বাদ। আমরা আলোচনা করছিলাম বদরের যুদ্ধ নিয়ে এবং আবু জাহেলে হত্যাকাণ্ড দিয়ে আমরা গত পর্ব শেষ করেছিলাম আমরা উল্লেখ করেছি এই যুদ্ধে কুরাইসদের সবচেয়ে বড় ক্ষতি ছিল তাদের প্রথম সারির নেতৃবৃন্দের প্রায় সবাই নিহত হওয়া এই ক্ষতি তারা কখনোই কাটিয়ে উঠতে পারেনি এই যুদ্ধে আবুল হাব ছিল একমাত্র প্রবীণ নেতা যে যুদ্ধে অংশ নেয়নি বাদবাকি যারা কুরাইসদের গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল তারা প্রায় সকলেই এই যুদ্ধে মারা যায় আবুজাহেলের পর আমরা আজকে যার কাহিনী আলোচনা করব সে হচ্ছে ওমাইয়া বিন খালাফ ওমাইয়া হচ্ছে সেই ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ রসুলসাল্লাস্লাম আগেই বলে দিয়েছিলেন যে সে মুসলিমদের হাতে মারা পড়বে সে কারণে তার মনে মুসলিমদের সাথে যুদ্ধ করার সময় একটা ভয় কাজ করত যখন বদরের সময় এল তখন সে যুদ্ধে অংশ নিতে চাইল না কিন্তু আবু জাহেল তাকে এমনভাবে ক্ষেপিয়ে তুলল যে শেষ পর্যন্ত সে ভয়ে ভয়ে যুদ্ধে যেতে রাজি হয়েছিল লক্ষণীয় উমাইয়া যদিও একজন কাফের ছিল কিন্তু আল্লা রসুলসাল আলিউস্লামের ভবিষ্যৎবাণীতে সে ঠিকই বিশ্বাস করত সে জানত যে আল্লা রসুলসাল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিন্তু তবু ক্ষমতা হারানোর ভয়ে সে কখনও ইসলাম গ্রহণ করেনি উমাইয়ার আরেকটি পরিচয় হচ্ছে সে ছিল বিলাল রাবাহ রাজি আল্লাহ আনহুর মনিপ ইসলামের প্রথম যুগে বিলাল যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন উমাইয়া প্রচণ্ড ক্ষেপে যায় দাস হয়ে মনিবের অনুমতি ছাড়া ইসলাম গ্রহণ করার সাহস বিলাল কোথায় পেল এ বিষয়টা ওমায়ার ইগোতে বেশ লাগল তাই সে বিলালের উপর নির্মম অত্যাচার চালায় এই অত্যাচার সিফ রাগের বসে দুচারটা কিল কিলঘুষি কিংবা বেধরক মারধর ছিল না বরং সে পরিকল্পিত উপায়ে ঠাণ্ডা মাথায় বিলালের উপর অত্যাচার চালিয়েছিল দিনের পর দিন তাকে কষ্ট দিয়েছিল যেন বিলাল ইসলাম ত্যাগ করেন এই গল্প আমরা সবাই জানি যাই হোক শেষ পর্যন্ত বদর যুদ্ধে অংশ অংশনায় এবং বন্দী হয় উমাইয়া তার জাহিলিয়াতের পুরনো বন্ধু আব্দুর রহমান এ বিন আউফকে দেখে ডেকে ওঠেন হে আব্দ আমার কিন্তু আব্দুর রহমান এ বিন শুনেও না ভান করলেন কারণ এটা ছিল তার জাহিলিয়াতের যুগের নাম এদিকে উমাইয়াও তাকে তার মুসলিম নাম আব্দুর রহমান ডাকতে চাচ্ছিল না সে বলল তোমাকে আব্দ আমার বলে আমি ডাকলাম তুমি শুনলে না আর আমিও তোমাকে আব্দুর রহমান বলে ডাকব না কারণ আমি জানি না আর রহমান কে এক কাজ করলে কেমন হয় আমরা তোমার জন্য একটা নাম ঠিক করি যে নাম শুধু আমাদের দুজনের মধ্যে থাকবে আব্দুর রহমান আফ বললেন ঠিক আছে তুমি একটা নাম ঠিক করো উমাইয়া নাম দিলেন আব্দুল্লাহ যার অর্থ আল্লাহর বান্দা আব্দুর রহমান রাজি হলেন কথায় কথায় ওমাইয়া আব্দুর রহমানকে জিজ্ঞেস করল আচ্ছা যুদ্ধে তোমাদের দলে একটা লোককে দেখলাম যার বুক উঠপাখির পালক দিয়ে ঢাকা সে কে ছিল আব্দুর রহমান ইবেন আহ উত্তর দিলেন তিনি হচ্ছেন হামজা এ বিন আব্দিবো করেছে আব্দুর রহমান আর ওমাইয়া ছিলেন বন্ধু। রহমানের এর সাথে উমাইয়া বিন খালাফের এই মর্মে চুক্তি ছিল যে আব্দুর রহমান এ বিন আউফ মদিনায় ওমাইয়ার ব্যবসা ও সম্পদ দেখাশোনা আর ওমাইয়া মক্কায় আব্দুর রহমানের সম্পদ বা পরিবারের দেখাশোনা করবে যাই হোক যুদ্ধ শেষে আব্দুর রহমান শত্রুদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া কিছু বর্ম নিয়ে হারছিলেন উমাইয়া তাকে বলল আচ্ছা তুমি কি তোমার হাতের ওই বর্মগুলো থেকে দামি কিছু চাও না হ্যাঁ চাই কিন্তু সেটা কি আব্দুর রহমান বিন আউফ জিজ্ঞেস করলেন আমি আর আমার ছেলে তুমি আমাদেরকে যুদ্ধবন্দী হিসেবে বন্দি করমাইয়া নিজের যান বাঁচানোর জন্য আব্দুর রহমান এ বিন হাতে বন্দী হতে চাইল উমাইয়া ছিল বেশ ধনী তাই তাকে যুদ্ধবন্দী হিসেবে আটক করলে আব্দুর রহমানও ভালো অঙ্কের মুক্তিপণ লাভ করবেন দুজনের ছেলেকে আটক করলেন কিন্তু সেই মুহূর্তে উমাইয়াকে দেখে ফেললেন বিলাল আর বিলাল উমাইয়াকে হত্যা করার ব্যাপারে বদ্ধপরিকর ছিলেন উমাইয়াকে দেখেই তার দুঃসহ স্মৃতি মনে পড়ে গেল যখন উমাইয়া তার উপর অমানসিক অত্যাচার চালাত তিনি চিৎকার করে উঠলেন উমাইয়া আজ তোর একদিন কি আমার একদিন আব্দুর রহমান বুঝতে পারলেন বিলাল যে কোনো মূল্যে হোক উমাইয়ার শেষ দেখে ছাড়বেন আব্দুর রহমান বিলালকে থাবানো চলে বললেন বিলাল শোন সে আমার কয়দী আমি তাকে বন্দি করেছি সে আমার অধীনে আছে আব্দুর রহমান বিলালকে বোঝানোর চেষ্টা করলেন যেন সে উমাইয়ার সাথে কিছু না করে কারণ সে যুদ্ধবন্দি বিলালও বুঝতে পারলেন আব্দুর রহমান ইবিন আউফ ওমাইয়াকে তার হাতে ছাড়তে চাইছেন না বিলাল তখন আনসারদের কাছে গিয়ে বললেন ওই যে উমাইয়া কুরাইসের নেতা আজ হয় সে বেঁচে থাকবে না হয় আমি আমি তাকে ছাড়ব না বিলালের কথা শুনে আনসাররা ততক্ষণে ঘটনাস্থলে চলে এসেছে আব্দুর রহমান আশঙ্কা করছিলেন যে তারা তার ধরা যুদ্ধবন্দীদের ধরে নিয়ে মেরে ফেলবে তাই তিনি ওমাইয়ার পুত্র আলীকে ছেড়ে দিলেন যেন আলীকে নিয়ে তারা ব্যস্ত থাকে কিন্তু আনসাররা আলীকে হত্যা করে আবার উমাইয়াকে ধরার জন্য ছুটে গেলেন উমাইয়া ছিল মোটাশোটা আব্দুর রহমান তাকে হাটু মাটিতে বসিয়ে নিজের শরীরকে ঢাল বানিয়ে উমাইয়া রক্ষা করার জন্য তার উপর শুয়ে পড়লেন কিন্তু আনসাররা তাদের তরবারি আব্দুর রহমানের শরীরের নিচে দিয়ে ঢুকিয়ে উমাইয়াকে হত্যা করলেন ধস্তাধস্তের এক পর্যায়ে কোন এক আনসারী সাহাবের তরবারি আব্দুর রহমানের পায়ে লেগে জখম হয় এই ঘটনা প্রসঙ্গে আব্দুর রহমান পরবর্তীতে বলেন আল্লাতালা বিলালের উপর রহম করুন আমার বর্মগুলো আমার গ্রেফতার করা বন্দি দুটোই গেল এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন বিলাল ওমাইয়াকে হত্যা করার কারণে তিনি অনেক গণিমত থেকে বঞ্চিত হয়েছেন কারণ ওমাইয়াকে যুদ্ধবন্দী হিসেবে গ্রহণ করলে তিনি অনেক টাকা পয়সা পেতেন কিন্তু বিলালের কারণে সেটা হয়নি তবু তিনি বিলালের জন্য দোয়া করেছেন কারণ দুনিয়াবী লাভের চাইতে তাদের কাছে ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল অনেক বেশি দামি উমাইয়ার এই ঘটনা পৃথিবীর সকল জালিম শাসকদের জন্য একটি সতর্কবার্তা জালিমরা মনে করে কেউ তাদের কখনো পাকড়াও করতে পারবে না সে যা খুশি তাই করবে কারো কাছে কোন জবাবদিহিতা নেই জালিম তার জুলুমের প্রাসাদ এমনভাবে গড়ে তোলে যে মজলুমরা মনে করতে থাকে এই জুলুম বুঝি অন্তহীন এর কোন শেষ নেই কিন্তু দুনিয়ার বাস্তবতা সাক্ষ্য দেয় আল্লাহ যখন চান জালিমের পতন ঘটে এমনভাবে ঘটে এবং এত দ্রুততার সাথে পতন ঘটে যা কেউ কখনো ভেবেও দেখেনি অতীত ও বর্তমানের অসংখ্য ঘটনা এই বাস্তবতার সাক্ষ্য দেয় জালিমের ঘর নিঃসন্দেহে দুর্বল তাষের ঘর যখন আল্লাহ চান তাকে শাস্তি দেন যদিও উমাইয়া ছিল একজন অত্যাচারী কাফির কিন্তু তার স্ত্রী ছিলেন সম্পূর্ণ বিপরীত বদরযুদ্ধের বেশ কবছর পর স্ত্রী উম্মে সাফওয়ান ইসলাম গ্রহণ করেন তখন কেউ একজন আল্লাহ রসুল্লাহ আঙ্গুল দেখবাব তোমার ছেলে আলীর পা কেটে উম্মে বলেন, তাদের নাম আমার সামনে উচ্চারণ করবে না যারা কুফরের উপর মারা গেছে আল্লাহ তালা আলীকে অসম্মানিত করেছেন আর হুবাবকে সম্মানিত করেছেন আলী যখন ঘর থেকে বেরোয় তখন সে দীন ইসলামের উপরেই ছিল কিন্তু সে যখন মারা যায় তখন অন্য বিশ্বাসের উপরে ছিল উম্মানের অল্প কথাগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আছে আর তা হল ইসলাম সবকিছুর উপরে প্রাধান্য পায় এমনকি রক্ত সম্পর্কের উপরেও ইসলাম প্রাধান্য পায় তিনি তার ছেলের চাইতে মুসলিমদেরকে বেশি ভালোবাসতেন যারা তার ছেলেকে হত্যা করেছে এর কারণ হল তিনি মুসলিমদের ভালোবাসতেন তাদের ইমানের কারণে যদিও বা তারা তার গোত্রের ছিল না আর তিনি তার ছেলেকে ঘৃণা করতেন তার কুফরের কারণে যদিও সে ছিল তারই সন্তান এখানে আরও একটি বিষয় উল্লেখ্য আর তা হল উম্মেসাফওয়ানের একটি কথা আলী যখন ঘর থেকে বেরোয় তখন সে দিন ইসলামের উপরেই ছিল কিন্তু সে যখন মারা যায় তখন সে অন্য বিশ্বাসের উপরে ছিল এর মানে হচ্ছে আলী মক্কায় মুসলিম হিসেবে ছিল কিন্তু বদরে যুদ্ধে কুরাইশা তাকে বাধ্য করে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আলীর মতো আরো অনেকে ছিল নামকাওয়া মুসলিম অথবা তারা ইসলাম গ্রহণের কথা ভাবছিল যারা দিনের জন্য কোন কষ্ট করেনি মদিনা হিজরত করেনি বদরে যুদ্ধে কুরাইশদের পক্ষে লড়াই করার জন্য তাদেরকে বাধ্য করা হয়েছিল তারা যখন ময়দানে এসে দেখল মুসলিমদের সংখ্যা নিতান্তই কম তখন তাদের মাথায় নিফাক চড়ে বসল তাদের কাছে মনে হলো এই মুসলিমরা বিভ্রান্ত এদের মাথা ঠিক নেই এরা কি করে কুরাইশদের সাথে পেরে উঠবে আল্লাহ তাদের ব্যাপারে বলেন اِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ غَرَّهَ الْهَوَى أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَإِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ শরণ করো মুনাফিকরা আর যাদের অন্তরে এই লোকগুলোকে তাদের দিন ধোকায় ফেলে দিয়েছে কিন্তু আসল ব্যাপার হল কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তাহলে আল্লাহ তো প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাবান সুরা আনফাল আয়াত উনপঞ্চাশ এই লোকগুলো যারা নামে মাত্র ইসলাম গ্রহণ করেছিল ইসলামকে সিরিয়াসলি নেয়নি তাদের পরিণতি ছিল দুঃখজনক তারা অনিচ্ছার সাথে বাতিলের পক্ষে যুদ্ধ করতে এসে নিহত হয়েছিল এদের ব্যাপারে আমরা কিছু পরে আলোচনা করব ইনশাআল্লাহ মুশরিকদের অন্যতম বিখ্যাত যোদ্ধা ছিল আবুজাত জাতাল কীরস তার ভালো নাম উবদা এ বেন সাঈদ আল আস সে ছিল মোটাশোটা ভরিবালা আগা গোড়া লোহার বর্মে আচ্ছাদিত তার দুটি চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না অন্যদিকে আজ দুবাই রিমনুল আওয়াম রাজেলা আনহ ছিলেন কৌশলী ও সাহসী যোদ্ধা তিনি তার বর্ষা ছুড়ে প্রথম চেষ্টাতেই সরাসরি আবুল কীরসের চোখে আঘাত করতে সমর্থ হন বর্মের ছোট ছিদ্র দিয়ে বর্ষা আবুল কিরসের চোখ হয়ে মাথায় ঢুকে যায় আবুল কীর মাটিতে পড়ে যায় এবং মারা যায় বর্মের ছিদ্র এতই ছোট ছিল যে সেটাকে বের করা সম্ভব হচ্ছিল না আর জুবাইয়ের তখন আবুল কীরসের শরীর উপর দাঁড়িয়ে অনেক কষ্টে টেনে বর্ষাটিকে বর্মের ছিদ্র থেকে বের করে আনেন সেটা করতে গিয়ে বর্ষার দুই মাথা বেঁকে যায় রসুল্লা সাল্লু আলী ওয়াসাল্লাম এই বর্ষাটিকে স্মৃতিচিহ্ন হিসেবে নিজের জন্য রেখে দেন আল্লা রসুলের ইন্তেকালের পর আবু বকর রাজেল্লা আনহু এই বর্ষা নিজের কাছে রেখে দেন তার মৃত্যুর পর তা যায় ওমারের কাছে তার মৃত্যুর পর তা জুবাইর আবার ফিরে পান কিন্তু ওসমান রাজেল্লা আনহু এটি আবার চেয়ে বসলে জুবায়ের তা খলিফার কাছে দিয়ে দেন ওসমানের মৃত্যুর পর সেই বর্ষা ছিল আলী রাজেল্লা আনহুর কাছে আলীর মৃত্যুর পর জুবাইয়ের ছেলে আবদুল্লাহ ইবেন জুবায়ের বর্ষাটি পান কোরাইশদের মধ্যে কিছু মহৎ ব্যক্তিত্ব ছিল তার মধ্যে একজন হলেন আবুল বাখতারী কাফির হলেও মুসলিমদের প্রতি সে নিষ্ঠুর ছিল না যখন বনু হাসিম ও বনু মোতালিবকে তিন বছর ধরে অবরুদ্ধ করে রাখা হয় তখন এই অবরোধের বিরোধিতাকারীর মধ্যে একজন ছিলেন এই আবুল বাখতারী রসুল্লাহ সাল্ল আলি আসলাম তার এই প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছেন তিনি তার প্রতি কৃতজ্ঞ ছিলেন তিনি মুসলিমদেরকে আগে জানিয়ে রেখেছিলেন যদি আবুল বাখতারিকে যুদ্ধের মাঠে দেখো তাহলে তাকে হত্যা করোনা কোন কাউদের প্রতি সহানুভূতিশীল হয় তাহলে মুসলিমদেরও উচিত তার প্রতি সদয় হওয়া একজন আনসারী সাহাবি সেদিন ময়দানে আবুল বাখতারিকে দেখে তাকে বলল যে রসুল্লাহ আলহাম বলেছেন তাকে যেন হত্যা না করা হয় সে জিজ্ঞেস করল আমার সাথীদের কি হবে আনসার উত্তর দিল তোমাকে আমরা ছেড়ে দিব কিন্তু তোমার সাথীদের ছাড়ব না আবুল বাখতারি বলল আমি আমার সাথীদের রক্ষা করতে লড়াই করে যাব সেই আনসারী সাহাবি বাধ্য হয়ে আবুল বাখারির সাথে লড়াই করল লড়াইয়ে হন ওই আনসারী সাহাবি রসুল্লাহ আলহিউ বলেন সেই সত্তা শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন আমি তাকে বন্দি করে আপনার কাছে নিয়ে আসতে চেষ্টা করেছি কিন্তু সে জোরপূর্বক আমার সাথে লড়াই করে তাই আমি পাল্টা আক্রমণ করে তাকে হত্যা করেছি এভাবে আবুল বাখতারী মারা যায় আমরা জীবনের আলোচনায় একটি ঘটনা বর্ণনা করেছিলাম যেখানে আল্লাহ রসুলসাল আলী আসালামকে অপদস্থ করার জন্য কুরাইশা তার গায়ের ওপর উড়িভুড়ি চাপিয়ে দেয় সেদিন আল্লাহ রসুলসাল আলী আসলাম দোয়া করেছিলেন হে আল্লাহ শাস্তিদা আবু জাহেল উতবা এ রাবিয়া সাইবা এ রাবিয়া আল ওয়ালিদ এ বিন ওতবা উমাইয়া বিন খালাফ আর উকবা এ বিন আবি মুদকে আল্লাহ রসুল সাত জনের নাম ধরে তাদের বিরুদ্ধে দোয়া করেছিলেন হাদিসির বর্ণাকারী একজনের নাম ভুলে যাওয়ায় আমরা ছয় জনের নাম জানি এদের সবাই বদরে মারা যায় এদের মধ্যে উতবা সাইবা আর ওয়ালিদ এই যুদ্ধে শুরুতেই দ্বন্দ্বযুদ্ধেই মারা যায় আবুজাহের ঘটনা আমরা গত পর্বে আলোচনা করেছি এই পর্বে আমরা আলোচনা করেছি উমাই এ খালাফের হত্যা করা ঘটনা বাকি থাকল উকপা এ বিন আবি মুদ যে ছিল সবচেয়ে জখন্য এবং নিচু প্রকৃতির কাফির তাকে হত্যা করা হয়েছে যুদ্ধের পর তার কাহিনীতে আমরা একটু পরে আসছি এবার আমরা জেনে নেই বদরের যুদ্ধে কজন মুসলিম শহীদ ও বীর যোদ্ধাদের কাহিনী ইবেন হিসাম থেকে বর্ণিত বদরযুদ্ধের প্রথম শহীদ ছিলেন মেহজা তিনি ছিলেন অমর ইবুল খাতা রাজিআল আনহুর আজাদকৃত দাস দ্বিতীয় শহীদ ছিলেন হারিসম সুরাকা তিনি মুসলিমদের ছোড়া তীরে ভুলক্রমে নিহত হয়েছিলেন বদরযুদ্ধের আরেক শহীদ হচ্ছেন অভিযানে বের হবার জন্য সবাইকে আহ্বান করলেন তখন সাধ এবং তার বাবা দোটানায় পড়ে গেলেন কারণ তাদের দুজনেরই খুব ইচ্ছা ছিল তারা যেন অভিযানে অংশ নেবেন কিন্তু সেটা সম্ভব ছিল না কারণ একজনকে অন্তত থেকে যেতে হবে তাদের পরিবারে দেখাশোনা করার জন্য এজন্য তারা লটারি করলেন আর লটারিতে নাম এল সাার সা যাবার জন্য প্রস্তুতি নিলেন কিন্তু তখন তার বাবা তাকে বললেন দেখো বাবা আজ তুমি যেও না বরং আমাকে যেতে দাও তাকে উত্তর দিলেন বাবা যদি জান্নার ছাড়া অন্য কিছু পাওয়ার সম্ভাবনা থাকতো তবে আমি তোমাকে যেতে দিতাম যুদ্ধে অংশ নেন এবং শহীদ হন আর তার কিছুদিন পরেই বাবা ওহুদের যুদ্ধে শহীদ হন লক্ষণীয় জিহাদে ডেলে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসালামে সাহাবিদের মধ্যে রীতিমতো কারাকারি পরিচিত বাপ ছেলে প্রতিযোগিতা করতেন কে জিহাদে যাবেন সেটা নিয়ে সাহায্য ছিলেন বাবার একান্ত বাধ্যগত সন্তান কিন্তু জান্নাতের প্রতি আকাঙ্ক্ষা এতটাই তীব্র ছিল যে তিনি বাবার অনুরোধ রাখেননি নিজেই জিহাদে অংশ নিয়েছেন বদরযুদ্ধে আরেক শহীদ হলেন উমায়ের এবেন আবি ওয়াক্কাস তিনি ছিলেন বিখ্যাত সাহাবি সা আদেন আবি ওয়াক্কাসের ছোট ভাই সা আদ বর্ণনা করেন রসলুল্লাহ সাল্লু আলিউলাম যখন সেনাদল পরিদর্শন করছিলেন তখন আমার ভাই অমায় এবেন আবি ওয়াক্কাস লুকিয়েছিল আমি তাকে বললাম তোমার কি হয়েছে সে বলল আমি ভয় পাচ্ছি রসলুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম আমাকে দেখে ফেলবেন আর তরুণ হবার কারণে হয়তো আমাকে ফেরত পাঠিয়ে দিতে পারেন কিন্তু সত্যি আমি এই যুদ্ধে যেতে চাই হয়তো আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করবেন রসুল্লা সাল্লু আলী হাসালাম অবশেষে তাকে দেখেই ফেললেন এবং তার ভয় সত্যি হল অনেক তরুণ হবার কারণে তাকে মদিনায় পাঠানো নির্দেশ দিলেন কিন্তু অমায়ের যুদ্ধে অংশ নেবার সুযোগ হাত হয়ে যাচ্ছে দেখে কেঁদে ফেললেন রসলুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম এই পরিস্থিতি দেখে তাকে যুদ্ধে যাবার অনুমতি দিলেন আল্লাহ ওমায়ের আশা কবুল করলেন এবং অমায়ের বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হন বিখ্যাত সাহাবি আবু অবৈদা আমের ইবাল জার্রার পিতা আল জার্রা ছিল ক্রাইশদের পক্ষে এবং সে ছিল ইসলামের ঘোর শত্রু তার নিজের পুত্র মুসলিমদের পক্ষে থাকায় ক্ষোভে এবং হিংসায় সে পাগল হয়ে গিয়েছিল যুদ্ধ চলাকালে যখনই সে তার পুত্রকে দেখত তাকে মারার জন্য উদ্যত হত কিন্তু আবু অবৈদা সম্মান এবং ভালোবাসার খাতিরে তাকে এড়িয়ে গিয়ে অন্য জায়গায় চলে যেতেন কিন্তু হঠাৎ করেই আলজাররা আক্রমণ করতে এলো। এবং আবু অবায়দা আত্মরক্ষার্থে তার পিতাকে হত্যা করলেন এরপর লোকেরা বলা বলে করতে লাগল দেখো সে তার পিতাকে হত্যা করেছে এই ব্যাপারটা সে যুগে খুবই খারাপ একটা ব্যাপার ছিল কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেন রসুল হুম কেন আউ অহ আশ عشيرتهم ইমু في خالدين فيها رضي الله عنهم ورضوا عنه আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তার রসুলের বিরোধিতাকারীদেরকে ভালোবাসে হোক না এই বিরোধীরা তাদের পিতা অথবা পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের জ্ঞাতিগোষ্ঠী আল্লাহ এদের অন্তরে ইমান বদ্ধমূল করে দিয়েছেন আর নিজের পক্ষ থেকে রুহ দিয়ে তাদের শক্তিশালী করেছেন তাদেরকে তিনি দাখিল করবেন জান্নাতে যার তলদেশ দিয়ে পড়ে চলেছে নদী তাতে তারা চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট এরাই আল্লাহর দল জেনে রেখো আল্লাহর দলই সাফল্য মন্ডিত সুরা মোজাদিলা এই আয়াত ছিল আবু অবায়দা ইবনুল যুদ্ধ পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ আলী বদরের যুদ্ধে মুশ্রিকদের লাশগুলোকে একটি নোংরা পরিত্যক্ত কুয়ায় ফেলে দেওয়ার আদেশ করলেন এরপর তাদের লাশগুলোকে ফেলে দেওয়া হয় এসব সময়টি ঘটনা ঘটে আমরা উতপা এবেন রাবিয়ার কথা আলোচনা করেছি যে ছিল কাফিরদের মধ্যে বুদ্ধিমান বিচক্ষণ একজন ব্যক্তি যদিও সে ইসলামের শত্রু ছিল কিন্তু জিদ আর হুযোগের বসে সে কোনো কাজ করত না এ কারণে সে কোরাইশদের বারবার বুঝিয়েছিল যেন তারা বদলে অংশ না নেয় কিন্তু আবুজাহেলের উত্তেজক বয়ানের সামনে তার উপদেশ কোনো কাজে আসেনি উপরন্তু সে নিজেও শেষ মুহূর্তে এই যুদ্ধে অংশ নেয় আসলে আল্লাহ তালা বদলের ময়দানে ক্রাইশ নেতাদের শেষ পরিণতি লিখে রেখেছিলেন তাই যারা যুদ্ধে অংশ নিতে চায়নি যুদ্ধে বিরোধিতা করেছে তারাও কোনো না কোনো ভাবে বদরের ময়দানে যুদ্ধ করতে হাজির হয়েছে আর মৃত্যুবরণ করেছে যখন উৎপা এমেন রাবিয়া লাশ এনে নিয়ে যাওয়া হচ্ছিল কাছে দাঁড়িয়েছিলেন তার ছেলে আবু হুজাইফা আবু হুজাইফা ছিলেন একজন মুসলিম বিমর্ষ মুখে সেই দৃশ্য দেখছিলেন রসুল্লাহ আলহাম তাকে দেখে বুঝলেন তার মন বেশ খারাপ তাকে জিজ্ঞেস করলেন যে সে তার বাবার পরিণতি দেখে দুঃখ পেয়েছে কিনা আবু হুজাইফা জবাবে বললেন আমি কসম করে বলছি ইয়া রসুল্লাহ আমার পিতার পরিণতিতে কোন দক্ষ নেই কিন্তু আমি তার মাঝে প্রজ্ঞা বিচক্ষণতা এবং ভালো কিছু দেখে ভেবেছিলাম হয়তো এগুলো তাকে একদিন ইসলামের ছায় নিয়ে আসবে কিন্তু এখন তার পরিণাম দেখে কুফরের উপর তার জীবন শেষ হতে দেখে খুব কষ্ট লাগছেফার জন্য দোয়া করলেন হৃদায়তের বিষয়টি আল্লাহর হাতে কেউ এটিকে নিয়ন্ত্রণ করতে পারে না আবু হুজাইফা বলছিলেন তার বাবা ছিলেন প্রজ্ঞাবান যুক্তিবাদী ভাল মানুষ আর দূরদর্শী ব্যক্তি আবু হুজাইফা তার বাবার ব্যাপারে বাড়িয়ে কিছু বলেননি খোদ আল্লাহর রসুলই বদরের আগে বলেছিলেন শুভবুদ্ধি যদি কারো থেকে থাকে তবে ওই লাল উটের লোকটির আছে আল্লা রসুল উৎপাকে বিচক্ষণ আর বুদ্ধিমান হিসেবে বিবেচনা করেছিলেন কিন্তু এ সকল গুণ থাকা সত্ত্বেও সে ইমাহ আনেনি যেমনটা আবু হুজাইফা আশা করেছিলেন আবু তালিবের ক্ষেত্রেও একই রকম ব্যাপার ঘটেছিল আবু তালেবের মধ্যে ছিল অসাধারণ কিছু গুণ রসল সাল আলিবাস্লামকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিরাপত্তা দিয়েছিলেন কিন্তু তবুও আবু তালিব মুসলিম হননি আবু তালিব সারা জীবন আল্লা নবীকে আশ্রয় দিয়ে কাফের হিসেবে মারা গিয়েছেন আর আবু সুফিয়ান দীর্ঘদিন আল্লা নবীর বিরুদ্ধে যুদ্ধ করে শেষ অবধি মারা যান মুসলিম হিসেবে এদিকে অমর আব্দুল আল ব্রাদিয়াল ও আহু প্রাথমিক যুগে ইসলামের বিরোধিতা করা সত্ত্বেও পরে মুসলিম হয়েছেন অথচ অমার ইসলাম গ্রহণ করবে এমনটা কেউ আশাও করেনি তিনি যে শুধু মুসলিম হয়েছিলেন তা নয় তিনি শ্রেষ্ঠ মুসলিমদের একজন হয়েছিলেন এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা হলো ভালবাসা শুধুমাত্র আল্লাহর জন্য হওয়া যায় আবু হুজাইফা তার পিতার পরিণতিতে অনেক কষ্ট পেয়েছিলেন কিন্তু এজন্য তিনি দুঃখে ইসলাম ছেড়ে যাননি বা কাউকে তোষারোপ করেননি তিনি আল্লাহর ইচ্ছাকে মেনে নিয়েছিলেন ইসলামের অবস্থান পরিবার সমাজ সব কিছুর ওপরে যদি কারো কাছে সুন্দর করে দাওয়া পোছনের পরেও সে মুসলিম না হয় তাহলে অস্থির হবার কিছু নেই কেননা এটাই আল্লাহর ইচ্ছা আর যদি তারা মুসলিম হয় তাহলে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি তাদের পথ দেখিয়েছেন রসুল্লা সাল্ল আলী আসালাম কোন গোত্র বা সম্প্রদায়ের বিরুদ্ধে বিজয় লাভ করলে সে স্থানের উপকণ্ঠে তিন দিন অবস্থান করতেন এর পেছনে একাধিক কারণ আছে প্রথমত তিনি নিশ্চিত করতে চাইতেন শত্রুরা পুরোপুরিভাবে পরাজিত হয়েছে তাদের পক্ষ থেকে পাল্টা আক্রমণের কোনো সম্ভাবনা নেই এই সময়টায় যুদ্ধবন্দীদের বেঁধে রাখা হত কখনো কখনো বিজয় নিশ্চিত করার জন্য কিংবা শত্রুদের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য তাড়া করা হত এই সময়টায় যুদ্ধে যারা শহীদ তাদের দাফন করা হত যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের বদরেই দাফন করা হয় যুদ্ধে প্রাপ্ত গণিমতের সম্পদ জোগাড় করা জমা করে এক স্থানে রাখা ইত্যাদি করা হত এই সময়টায় বদরযুদ্ধে গণিমত ভাগাভাগি করার দায়িত্ব দেওয়া হয়েছিল আব্দুল্লাহবিন কাবকে এছাড়াও যুদ্ধের পর বিশ্রাম প্রয়োজন তিন দিনের এই সময়টা সাহাবিদের জন্য বিশ্রামের একটি সময় ছিল বদরের প্রান্তরে অবস্থানের পর তৃতীয় দিন রসুল্লা সাল তিনি তার উঠ প্রস্তুত করার আদেশ দেন এরপর তিনি হাঁটতে থাকেন সাহাবারা তাকে মতো অনুসরণ করলেন আল বরাবর সেই কুয়ার কিনারায় কুয়ায় নিক্ষিপ্ত ওই নিহত ব্যক্তিদের নাম ও তাদের পিতার নাম ধরে তিনি ডাকতে শুরু করলেন তাদের উদ্দেশ্য করে বললেন হে কুয়ার অধিবাসীরা তোমরা তোমাদের নবীর সঙ্গে আত্মীয় হিসেবেও জঘন্য তোমা আচরণ করেছিলে তোমরা আমাকে প্রত্যাখ্যান করেছিলে किन्तु देशवासी मेरे नहीं बहिष्कार कर लोक आश्रय तुम्हारा जुदे लिप्त हुई अहर तरह तुम्हारे रब तुम जी वादा कर सत्य पे छो अक वर्णा एस आल्लूल्लासलम तर नाम हे अमुक पुत्र तमुक हे अमुक पुत्र तमुक তোমরা যদি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করতে সেটাই কি তোমাদের জন্য ভালো হত না আমাদের রব আমাদের যে আমরা তা সত্য পেয়েছি তোমাদের রব তোমাদের যে দিয়েছিল, তোমরা তা সত্য প্রতিছ কি অমর রাজু অবাক হয়ে বললেন ইয়া রসুল্লাহ আপনি এমন সব দেহের সাথে কি কথা বলছেন যাদের রুখ নেই নবীজি বললেন সেই মহান সত্তা শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ আমি যা বলছি তোমরা ওদের চাইতে বেশি শুনতে পাও না কিন্তু ওরা জবাব দিতে পারে না আল্লাহ তাদেরকে অপমান ও তাচ্ছ করতে অনুশোচনা ও লজ্জা দিতে তাদের দেহে সাময়িকভাবে প্রাণ সঞ্চার করেছিলেন তাদের যন্ত্রণাকে বাড়িয়ে দিতে আল্লাহ কথাগুলো তাদের শুনিয়েছিলেন রসুল্লাহ সাল্ল আলী হোসালাম বদরের বিজয় সংবাদ সবার কাছে পৌঁছে দিতে দুজন সাহাবিকে মদিনায় পাঠান তবে মদিনা যাবার আগে আমরা জেনে নেই এই যুদ্ধে ইবলিসের ভূমিকা কি ছিল আল্লাহ তালা করেন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 স্মরণ করো যখন শয়তান তাদের কার্যকলাপকে তাদের দৃষ্টিতে খুবই চাকচিকময় করে দেখিয়েছিল আর তাদেরকে বলেছিল আজ তোমাদেরকে পরাজিত করতে পারে মানুষের মাঝে এমন কেউই নেই আমি তোমাদের পাশে আছি অতঃপর দল দুটি যখন পরস্পরের দৃষ্টিগোচরে আসলো তখন সে পিছনে সরে পড়ল আর বলল তোমাদের সাথে আমার কোন সম্পর্ক নেই আমি তো দেখি যা তোমরা দেখতে পাও না আমি অবশ্যই আল্লাহকে ভয় করি কেননা আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর সুরা আনফাল আয়াত আটচল্লিশ যুদ্ধে ইবলিস স্বশরীরে নিচে নেমে এসেছিল সে এতটাই মরিয়াছিল যে ইসলামকে ধ্বংস করার দায়িত্ব সে কোরাইশদের কাঁধে অর্পণ করে নিশ্চিন্ত থাকতে পারেনি বরং ময়দানে কি ঘটতে যাচ্ছে তা দেখার জন্য সে নিজেই চলে আসে যুদ্ধের আগে একটি সংকট তৈরি হয়েছিল যা আমরা আগে উল্লেখ করেছি আর তা হল কোরাইশরা মক্কা ছেড়ে যেতে নিরাপত্তাহীনতায় ভুগছিল কারণ তাদের মনে হচ্ছিল তাদের অনুপস্থিতিতে বনবকর গোত্র পূর্ব শত্রুতার জের ধরে মক্কা আক্রমণ করে দখল করে ফেলতে পারে তখন ইবলিস সুরাকা ইবিন মালিকের বেশে এসে কুরাইসদের নিশ্চয়তা দেয় যে সে বনবকরের বিষয়টা দেখভাল করবে তারা যেন নিশ্চিন্ত মনে যুদ্ধের জন্য এগিয়ে যায় ইবলিস যে কোন মূল্যে চাচ্ছিল এই যুদ্ধটা হোক আর মুসলিমরা ধ্বংস হয়ে যাক কিন্তু ময়দানে যখন দুই পক্ষ মুখোমুখি হলো আকাশ থেকে ফেরস্তা নেমে আসলো তখন ইবলিস সাথে সাথে পালিয়ে গেল সে বদরে ময়দানে এসেছিল সুরাকার রূপ ধরে যখন সুরাকারূপী শয়তান ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে তখন কেউ একজন বলল সুরাকা তুমি কোথায় যাচ্ছ কিন্তু ভয় যে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দৌড়ে পালিয়ে যায় ময়দানে দাঁড়াবার মতো তার সাহস বা ইচ্ছা কোনটাই ছিল না ইবলিস সেদিন বলেছিল আমি যা দেখি তুমি তা দেখো না আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ শাস্তি দানে কঠোর ইবলিস মুসলিম বাহিনীকে দেখে এতটাই ভয় পেয়েছিল যে সে আল্লাহর কাছে দোয়া করে বলে হে আল্লাহ আপনি আমাকে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার যে অবকাশ দিয়েছিলেন সে অবকাশ আমি প্রার্থনা করছি সে ভয় পাচ্ছিল যে তাকে হত্যা না করা হয় তখন আবুজাহ সবাইকে সম্বোধন করে বলল হে কোরাইশ বাহিনী সুরাকা এবেন মালিকের কাপুরুষতা যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে কেননা সে ছিল মুহাম্মাদের একজন গোয়েন্দা আর সাইবা উদ্বা আর ওয়ালিদের নিহত হওয়াও তোমাদের মধ্যে দুর্বলতা যেন না নিয়ে আসে কেননা তারা খুব তাড়াহুড়া করে ফেলেছিল লাত ও উজ্জার কসম যতক্ষণ পর্যন্ত আমরা ওদেরকে বিচ্ছিন্ন করে পাহাড়ে পর্বতে ছড়িয়ে পড়তে বাধ্য না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা ফিরে যাব না তোমরা কোন শত্রুকে ধরেই হত্যা করে ফেলো না বরং তাদেরকে শক্তভাবে পাকরাও করবে তারপর আমাদের রক্ত সম্পর্ক নষ্ট করা ও লাত ও উজ্জা থেকে বিমুখ হওয়ার অপরাধের স্বীকৃতি আদায় করে পরে ওদেরকে হত্যা করবে আবুজাহলের এসব দমভক্তি আর হুমকি ধামকি কোন কাজে আসেনি সে মারা যায় আর ইবলিস পালিয়ে যায় আল্লাহ রসুল্লাহ আলী হাসালাম বলেছেন বদরের দিনে শয়তান যেভাবে লাঞ্ছিত হয়েছে সেভাবে আর সে কখনো লাঞ্চিত হয়নি কাজে আমরা দেখছি শয়তান কিভাবে মানুষকে ধোকা দেয় আর শেষ মুহূর্তে পালিয়ে যায় সে কুরাইশদের সাহায্য করার আশ্বাস দেয় কিন্তু নিজেই সবার আগে ময়দান ছেড়ে পালায় এমন কাজ শুধু বদরের ময়দানের বেলায় নয় বরং প্রতিটি মানুষ আর জিনের সাথে শয়তান ঠিক একইভাবে ধোকাবাজি করে সে মিথ্যা আশা দেয় খারাপ জিনিসকে সুন্দর হিসেবে মানুষের কাছে তুলে ধরে মানুষকে হারাম কাজে প্রলুবদ্ধ করে বদরের দিনের এই ঘটনাটি আমাদের সামনে শয়তানের আসল রূপ তুলে ধরে ইবলিস শয়তান হল মিথ্যুক প্রতারক এবং সত্যের সামনে ভিতু বদরের যুদ্ধ এমন একটি দিন যা আকাশে ও পৃথিবীতে শ্রেষ্ঠ ও নিকৃষ্ট সব সত্তাকে মুখোমুখি করেছিল শতানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শয়তান ইবলিস সেদিন উপস্থিত ছিল তেমনি উপস্থিত ছিলেন ফেরেস্তাদের মধ্যে সেরা জিবরিল আলাহ ইসালাম বদরের এক প্রান্তে দাঁড়িয়েছিল আবু জাহেল উকবা আর উতবা আর অন্য পাশে দাঁড়িয়েছিলেন মুহম্মদ সাল্লু আলিহাস্লাম আবু বকর এবং অমর রাজহুমা আর তাই এই দিনটি ছিল সত্যিকারের ফোরকায়নের দিন যা সত্য আর মিথ্যাকে স্পষ্টভাবে আলাদা করে দিয়েছিল রসলাস্লাহ আলিহাস্লাম বদর বিজয়ের সংবাদ সবার কাছে পৌঁছে দিতে আবদুল্লা বিন রওয়াহা এবং জাইদবিন হারিসা রাদিয়াল আনহুমাকে মদিনায় পাঠান আবদুল্লা বিন রাওয়াহা গেলেন মোদিনার বহির্ভাগ আওয়ালিতে সেখানে তিনি প্রত্যেক আনসারের বাড়িতে সংবাদ পৌঁছে দিলেন আর যুদ্ধজয়ের সংবাদ নিয়ে জায়দ বিন হারিসা মোদিনার একদম ভেতরে চলে গেলেন জায়দ বেশ নাটকীয় ভঙ্গিতে বদর বিজয় সংবাদ সবার কাছে ছড়িয়ে দিচ্ছিলেন তিনি রসুল্লাহ সাল্ল আলহ্লামের উঠনির পিঠে বসে নিহত কুরাইশ নেতাদের নাম ধরে ধরে বলতে লাগলেন উৎপা বিন রাবিয়া নিহত হয়েছে আবু জাহেদ নিহত হয়েছে এভাবে যখন ঘোষণা দিয়ে তিনি উচ্ছ্বাসের সাথে মোদিনায় প্রবেশ করছেন তখন মোদিনার মুনাফিক আর ইহুদিরা বলা বলে করতে লাগল এ লোক পাগল নাকি সে যে কি বলছে সে তো নিজেই জানে না তার মাথা ঠিক নেই সে মনে হয় ভয়ে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে এসেছে তোমরা দেখেছো জাইদ কার উটের পিঠে চড়ে এসেছে এটা মুহাম্মাদের উঠ নিশ্চয়ই মোহাম্মদ যুদ্ধে মারা গেছে তা না হলে জাইদ এই উট পেল করে তারা এসব গুঞ্জন সবার মাঝে ছড়িয়ে দিল এদিকে উসামা এবং ওসমান রাজিয়াল আনহু বদরের যুদ্ধে অংশ নেননি নবীজাল তার কন্যা রুকাইয়ার দেখাশোনা করতে তাদেরকে রেখে গিয়েছিলেন ওস্তামা যখন শুনলেন মুসলিমরা বিজয় হয়েছে তারও পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না তাই তিনি পুরোপুরি নিশ্চিত হবার জন্য তার বাবা জায়েদকে জিজ্ঞেস করলেন বাবা আপনি যে খবরটা দিলেন সেটা কি সত্যি জায়দ বললেন হ্যাঁ হ্যাঁ সত্যি এর এরপরেও মানুষ নিশ্চিত হবার জন্য আবদুল্লা বিন রওয়াহার কাছে কেউ জিজ্ঞেস করল জায়দ বিন হারিসা যা বলছেন তা সত্য কিনা তিনিও বিজয়ের সংবাদ নিশ্চিত করলেন তিনি জানালেন পরদিনই রসুল্লাহ যুদ্ধবন্দীদের মদিনায় নিয়ে আসবেন মদিনা লোকেরা বিশ্বাসী করতে পারছিল না কি ঘটেছে তিনশ জনের বাহিনী হাজার জনের বাহিনীকে পরাজিত করেছে তাদের বড় বড় নেত্রাদের হত্যা করেছে এটা এতই খুশির খবর যে তাদের ঠিক বিশ্বাসী হতে চাইছিল না পরের দিন রসুল্লা সাল্লি সাল্লাম বন্দীদের নিয়ে মদিনায় প্রবেশ করলেন বন্দীদেরকে নির্দিষ্ট জায়গায় রাখা হলো। রসুল্লা সাল্লু আলি আসলামের স্ত্রী সাউদা রদ আনহা যুদ্ধে বন্দী বিশিষ্ট কোরাইশ নেতা সোহাইলেন আমরকে দেখলেন তার হাত ঘাড়ের সাথে বাধা অবস্থায় তাকে দেখে তিনি বলে উঠলেন ছি সুহাইল তুমি যুদ্ধ করে ইজ্জতের সাথে মরে যেতে পারলে না রসুল্লাহ আলহিউ কথা শুনে বললেন সাউদা তুমি বলছ তাদের উচিত ছিল আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা এটা তুমি কি বলছো আসলে সাউদা রাদহা সোহাইলকে আল্লাহ রসুল্লা আলহিউলামের বিরুদ্ধে যুদ্ধ করতে বলছিলেন ব্যাপারটা এমন নয় সুহাইল মুশ্রিক হলেও তিনি ছিলেন একজন সম্মানিক কোরাইশ নেতা আর তার মতো একজন বিশিষ্ট ব্যক্তিত্বের সেদিন সেভাবে হাত বাঁধা অবস্থায় পড়ে থাকা ছিল লজ্জা আর অবমাননার বিষয় তাই দেখে সাউদাহ কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন তার কাছে মনে হয়েছিল এভাবে অপদস্থ হওয়ার চেয়ে সাহসিকতার সাথে যুদ্ধ করে মরে যাওয়ায় সুহাইলের মতো একজন নেতা সাজে কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা মস্ত বড় অপরাধ এর মাঝে কৃতিত্ব নেই সাউদা রাদ আনহু তার ভুল বুঝতে পেরেছিলেন এবং দুঃখিত হলেন তিনি বললেন হে আল্লাহ রসুল আমি আসলে তার এই অবস্থা দেখে এ কথা না বলে থাকতে পারছিলাম না বদরে পরাজয়ের কারণে কুরাইশ নেতারা এতটায় অপমানিত আর অপদস্থ হয়েছিল যে স্বয়ং রসুল্লাহ সাল্লু আলহিউসালামের স্ত্রী সাউদা শত্রুর করুণ অবস্থা দেখে এমন একটি কথা বলে ফেলেন যা তার বলা ঠিক হয়নি রসুল্লা সাল্ল আলীবাস্লাম ফেরার পথে একবার যাত্রা বিরতি দেন সেখানে বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে তাদেরকে অভিনন্দন জানাতে লাগলেন একজন আনসার তাদেরকে বললেন আপনারা কেন আমাদের অভিনন্দন জানাচ্ছেন আমরা তো লড়েছি কিছু টেকো বুড়োর সাথে তারা মরতে এসেছিল আর আমরা তাদের উটের মতো জবাই করেছি রসুল্লাহ তাকে এভাবে বলতে নিষেধ করলেন কারণ যারা নিহত হয়েছিল তারা যেমন তেমন লোক ছিল না তারা ছিল ক্রয়সদের নেতা সেই আনসার যোদ্ধার কাছে মনে হয়েছিল তাদের সাথে যুদ্ধ করা ছিল খুবই সহজ কারণ এই বয়স্ক নেতারা জানতই না কিভাবে যুদ্ধ করতে হয় কিন্তু আসলে এই যুদ্ধে আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছেন বলে মুসলিমদের জন্য যুদ্ধ করা সহজ হয়েছিল এই যুদ্ধে কুরাইশাই ছিল শক্তিমত্তা আর অস্ত্র শস্ত্রের দিকে এগিয়ে যদি আল্লাহ মুসলিমদের সাহায্য না করতেন তবে মুসলিমরা হেরে যেত অন্যদিকে মক্কায় কুরাইশদের পরাজয়ের বার্তা পৌঁছে দেয় হাইসুমান এ বেন আবদুল্লাহ খোজাই নামের এক লোক সে মক্কার দিকে ছুটে যায় আর যারা যারা যুদ্ধে নিহত হয়েছিল তাদের সবার নাম সে এক এক করে বলতে থাকে কুরাইশ নেতা সাফাল এব ওমাইয়া তখন মক্কাতে ছিল তার বিশ্বাসই হল না কুরাইশার যুদ্ধে হেরেছে কুরাইশরা এত বড় বাহিনী নিয়ে মুসলিমদের কাছে হেরে যাবে এটা ছিল তাদের চিন্তারও বাইরে হাইসোমানের কথাবার্তা শুনে সে তার বন্ধুদের কাছে গিয়ে বলল পাগল নাকি তাকে আমার কথা জিজ্ঞেস করে দেখত সে কি বলে যদি দেখো নিহতেদের নামের সাথে আমার নাম বলছে তাহলে বুঝবে তার মাথা ঠিক নেই তাকে সাফওয়ানের ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে ঠিক ঠিক উত্তর দিল সাফওয়ান মরেনি সে বসে আছে কাবার হাতিমে কিন্তু আমি তার বাবা এবং ভাইকে নিজ চোখে মরতে দেখেছি মক্কাল লোকেরা বিশ্বাস করতে পারছিল না যে তারা মুসলিমদের সাথে যুদ্ধে হেরে গেছে তাদের কল্পনাতেও আসেনি তাদের বড় বড় নেতারা এভাবে যুদ্ধে মারা পড়বে কোরাইসদের মধ্যে যারা যুদ্ধে চাইনি তাদের মধ্যে একজন ছিল আল্লাহ রসাল্লু আলি সাল্লামের চাচা আবুল আহাব তবে সে তার বদলে অন্য একজনকে যুদ্ধে পাঠিয়েছিল বদর যুদ্ধে পরাজয়ের খবর শুনে কোরাইসদের গুরুত্বপূর্ণ নেতা আবুল আহবের কি প্রতিক্রিয়া হয়েছিল তা বর্ণনা করেছেন মক্কার এক মুসলিম রাফে রাফে ছিলেন আল আব্বাসের একজন দাস সে পরিবারের সবাই ছিল মুসলিম আবু রাফে আল আব্বাস আলা আব্বাসের স্ত্রী ওম্মুল ফাদল তারা প্রত্যেকেই মুসলিম ছিলেন তারা বদরের বিজয়ের খবর আগেই পেয়ে খুব খুশি ছিলেন কিন্তু যেহেতু তারা মক্কায় ছিলেন তাই প্রকাশ্যে তাদের খুশি দেখাতে পারছিলেন না যাই হোক বদর বিজয়ের পরের ঘটনা আবু রাফে একদিন কাবার উঠানে বসে তীর ধারতে ছিল আবুল হাব তার সামনে পিঠ দিয়ে বসা কুরাইশের নেতা আবু সুফিয়ানকে আবুল হাব জিজ্ঞেস করল আসো আসো ভাতিজা বস যুদ্ধে কি ঘটেছে বলতো চারপাশে তখন কিছু লোক জড়ো হয়েছে আবু সুফিয়ান উত্তর দিল কিছুই হয়নি যুদ্ধ শুরু হল আর আমরা সাথে সাথে আমরা নিজেদেরকে তাদের হাতে মরার জন্য আর বন্দী হবার জন্য তুলে দিলাম তারা যেভাবে ইচ্ছে আমাদের হত্যা করেছে যেভাবে ইচ্ছে আমাদের বন্দী করেছে কিন্তু আমি আসলে এজন্য কাউকে দোষারোপ করব না কারণ আমরা যাদের সাথে যুদ্ধ করছিলাম তারা ছিল আকাশ ও জমিনের মাঝে ঘোড়ায় সওয়ারে সাদা পোশাক পরা কিছু পুরুষ কসম আল্লার তাদের সাথে মোকাবেলায় আমরা কিছুতেই টিকতে পারছিলাম না আবু সুফিয়ার সম্ভবত বলতে চাইছিল যে হ্যাঁ পুরাইষ হেরেছে সত্য কিন্তু এখানে মুসলিমদের কোন কৃতিত্ব নেই কৃতিত্ব হলো আকাশ থেকে ঘোরায় চড়ে আসা সাদা পোশাকধারী সেই লোকদের তাদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না এই সাদা পোশাকধারীরা ছিল ফেরেস্তা এই বর্ণনা শুনে আবু রাফে নিজের আনন্দ চেপে রাখতে পারল না সে মনের অজান্তে বলে উঠল আল্লাহর কসম তারা ছিল ফেরেস্তা আবু আহাবের মেজাজ প্রচন্ড খারাপ হয়ে গেল একে ঘটেছে শোচনীয় পরাজয় তার ওপর মুখের সামনে আব্বাসের দাস খুশির চোটে আত্মহারা হয়ে যাবে এটা সে সহ্যই করতে পারল না মাথা গরম করে আবু রাফের মুখে ঘুষি মেরে বসল বদলা নিতে রাফিও এগিয়ে গেল কিন্তু আবুল হাব ছিল তার চেয়ে অনেক শক্তিশালী সে রাফিকে সমাধানে পেটাতে লাগল তখন আব্বাসের স্ত্রী ওমল ফাদন এগিয়ে এসে লাঠি দিয়ে আবুল আহাবের মাথা জোরে আঘাত করে তাকে সরিয়ে দিয়ে বলল কি মনে করেছ তুমি তার মনিব নেই বলে তুমি যেভাবে খুশি মারতে পারবে আবুল হাব কথা না বাড়িয়ে চলে গেল এক সপ্তাহ পরের ঘটনা আবুল এক কঠিন রোগে আক্রান্ত হয় তার মাথায় আঘাতের স্থান থেকে সারা শরীরে ঘা হয়ে যায় এই রোগটি এমনি ভয়ানক ছিল যে এই রোগের রোগের কাছেও কেউ যেতে চাইতো না আবুল মারা গেল কিন্তু কেউ তাকে কবর দিতে আসলো না তিন দিন পার হয়ে গেল তার শরীর পচতে শুরু করল আবুল দুই ছেলেকে ডেকে বলা হল লজ্জা লাগে না তোমাদের তিন দিন ধরে তোমাদের বাবা ঘরে মরে পড়ে আছে আর তোমরা কেউ তাকে কবরও দিচ্ছ না তারা বলল ওই রোগের ভয়ে কাছে যেতে পারছে না শেষ পর্যন্ত তারা কোনো মতে আবুল আহবের লাশ টেনে হিচড়ে মক্কার বাইরে একটি দেয়ালের কাছে ফেলে রাখল এবং দূর থেকে পাথর ছুঁড়ে তার মৃতদেহ ঠেকে দিল তারা আবুল আহাবের জন্য কবর পর্যন্ত খোঁড়েনি অপমানের সাথে সে দুনিয়া থেকে বিদায় নেয় মুসলিমদের বিজয়ের উল্লাসে ভাটা দিতে কুরাইশরা আইন জারি করল যে পরাজয়ের দুঃখে মক্কায় কেউ প্রকাশ্যে কাটি করতে পারবে না কারণ সজন হারানোর দুঃখে বিলাপ করতে পারবে না তার মুক্তিপণের বিষয়টি নিয়েও খাটাঘাটি করতে সবাইকে নিশ্চিত করে দেয় যেন মুক্তিপণের মূল্য বাড়িয়ে দেয়া না হয় ইমাম এবেনকাসির রেহমাহুল্লাহ এই ব্যাপারে মন্তব্য করেন আমি মনে করি যারা মরেছে তারা তো শাস্তি পেয়েছেই উপরন্ত যারা জীবিত ছিল তাদেরও আল্লাহ শাস্তি দিলেন কাঁদতে না দেওয়ার মাধ্যমে কেননা কান্না বেদনার্থ অন্তরকে শান্ত করে অর্থাৎ বিলাপের এই নিষেধাজ্ঞা জীবিত ক্রাইশদের জন্য এক প্রকার শাস্তি হিসেবে কাজ করে এরপর এবেন কাসি বলেন যে এবে সাক বলেছেন মক্কর আল আসওয়াদ এভেন আব্দুল বদরের যুদ্ধে তিন পুত্রকে হারান এই লোকটি ছিল অন্ধ এবং বৃদ্ধ তিন পুত্রকে হারিয়ে সে প্রবল হত। কিন্তু এই মানুষটিকেও ছেলের মৃত্যুকে কাদার অনুমতি দেয়া হয়নি এক রাতে এক মহিলার কান্নার আওয়াজ শুনে সে বলল যাও খোঁজ নিয়ে আস কাদার উপর নিষেধাজ্ঞা এখন আছে কিনা কোরাইশরা কি তাদের নিহত স্বজনদের জন্য কাঁদবে না তাহলে আমি আমার বড় ছেলে আবু হাকিমের জন্য কাঁদতাম কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে খোজ নিয়ে জানা সেই মহিলা তার উঠ দুখে কাছে এই বৃদ্ধ লোকটি তার তিন সন্তানদের জন্য কাদারও অনুমতি পায়নি কারণ কাফিররা চাচ্ছিল না মুসলিমরা জানুক যে কাফিররা দুঃখ করছে তারা দেখাতে চাইছিল যে তারা নিহত স্বজন বা মুক্তিপণ বা বন্দীদের ব্যাপারে কোন করছে না সবশেষে আজকে আমরা আলোচনা করব দুইজন যুদ্ধবন্দী হত্যার কাহিনী বদরে যুদ্ধ হল প্রথম বড়জিহাদ আর তাই এই যুদ্ধের পর যুদ্ধবন্দী গণিমত্ব সম্পদ সংক্রান্ত বিধান নাজিল হয় আগামী পর্বে আমরা সেসব বিষয়ে আলোচনা করব ইনশাল তবে তার আগে আমরা জেনে নেই দুজন যুদ্ধবন্দির কাহিনী যাদের সাথে সাধারণ নিয়মের ব্যতিক্রম বিচার করা হয়েছে এরা হলো উকবা এ আবি মুয়েদ এবং নাজার এ বিন হারিস মদিনা থেকে ফেরার পথে এই দুজনকে হত্যা করা হয় রসুল্লাহ সাল আলহাসম যখন উকবাকে হত্যার আদেশ দিলেন তখন উকবা অবাক হয়ে বলল আমি কেন আল্লাহ রসুল সবার মধ্য হতে আমাকে মেরে ফেলতে চান কেন যদি বাদবাকি সবাইকে মেরে ফেলতে চান তাহলে আমাকেও তাদের সাথে মেরে ফেলুন আর যদি বাকিদের মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেন তবে আমার সাথেও তাই করুন আপনি সবার মাঝে কেবল আমাকে মৃত্যুদণ্ড দেবার জন্য বাছাই করছেন কেন রসুল্লা সাল্লি হাসালাম বললেন তোমাকে হত্যা করার কারণ আল্লাহ ও তার রসুলের প্রতি তোমার বিদ্বেষ ও শত্রুতা এরপর উকবাল বলে উঠল তবে আমার বাচ্চাদের কে দেখাশোনা করবে শিরচ্ছেদ করলেন আর নজর এবেন হারিসকে মৃত্যুদণ্ড দিলেন আলী বিন আবিদ আলী ব্রাজিল এই দুইজন মানুষকে তাদের দুষ্কর্মের জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছিল বলা যেতে পারে ব্ল্যাকলিস্টেড এবেন মন্তব্য করেন আমি শুধু একথাই বলবো যে এই দুই লোক ছিল আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে জঘন্য অবাধ্য খারাপ হিংসুটে এবং কট্টর কাফের তারা ইসলাম ও মুসলিমদের নিয়ে সবচেয়ে বেশি ব্যঙ্গ বিদ্রুপ করত আল্লাত প্রকৃতপক্ষেই তাদের উপর অভিশাপ বর্ষণ করেছিলেন প্রশ্ন হচ্ছে বাকি সব যুদ্ধবন্দির সাথে যেখানে মুসলিমরা চমৎকার আচরণ করেছে তাদের ভালো খাইয়েছে পড়িয়েছে সেখানে উখবা আর নজরের সাথে এমন কঠোরতা দেখানোর কারণ কি এর কারণ হলো তাদের ইসলাম বিদ্বেষ একজন কাফের ইসলামকে পছন্দ করবে না এটাই স্বাভাবিক কিন্তু এই বিরোধিতা আর শত্রুতারও একটা মাত্রা আছে যারা বাড়াবাড়ি করে যারা ইসলামের বিরোধিতা নোংরামি করে যারা আল্লাহ রসুলকে গালাগাল করে ব্যঙ্গ করে তাদের ব্যাপারে সেসব নিয়ম খাটবে না যা অন্যদের ক্ষেত্রে সাধারণভাবে প্রযোজ্য তাদের সাথে কঠোর আচরণ করাই হল দিনের নিয়ম উকবা এভেন আমি মোয়াই ছিল সেই জঘন্য ব্যক্তি যে কাবার পাশে চালাতরত অবস্থায় রসুল্লা সাল্ল আলী আসসালামের ঘাড়ে পা দিয়ে চেপে ধরেছিল রসল্লাহ বলেন ওই মুহূর্তে তার মনে হচ্ছিল যে ওনার চোখ কোটর থেকে বের হয়ে আসবে আর তিনি মারা যাবেন এই একই লোক অন্য আরেকদিন রসল্লা সাল্লু আলিউস্লামের রুকুরত অবস্থায় তার পিঠের উপর উটের নাড়ি ভরি চাপিয়ে দেয় পরে ফাঁতে মারা গেল আনহা এসে সেগুলো সরান অর্থাৎ উক বা শুধু একজন কাফিরি ছিল না সে ছিল খুব জঘন্য প্রকৃতির শয়তান আর তার মানসিকতা ছিল খুবই নোংরা রসুল্লাহ সাল্লি হোসালামের সাথে তার আচরণ ছিল খুবই নিচু আর এ কারণে তাকে বদরের পর হত্যা করা হয় অন্যদিকে নজরে বেন হারিস রসুল্লাহ সাল্লাহু আলী হোসালামের গায়ে হাত দেয়নি কিংবা মুসলিমদেরকে নির্যাতন করে নেই তার অপরাধ ছিল সে ইসলামের বিরুদ্ধে বাগ যুদ্ধে লিপ্ত হয়েছিল সে ছিল মিডিয়া অ্যাক্টিভিস্ট সে যুগে সাহিত্য চর্চা হতো মুখে মুখে সে পারস্য থেকে ইস্পান্দিয়া আর রুস্তমের গল্প শিখে মক্কায় ফিরে এসে সেসব গল্পের আসর বসায় আর দাবি করতে থাকে যে তার গল্প মুহাম্মাদের গল্পর চেয়ে সেরা সে মানুষদেরকে বলত মুহাম্মাদের এমন কি আছে যে সে নবী হয়ে গেল আমি নজর্বিন হারিসতে তার মতো গল্প বলতে পারি এভাবে করে সে অন্যদেরকে রসুল্ল সাল্লু আলাইস্লামের বিরুদ্ধে তাকে মজলিশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম প্রোপাকাণ্ডা চালাত আর এই কারণে তাকে হত্যা করা হয় মিডিয়া বা মুখের কথার মাধ্যমে দিন ইসলামের যে পরিমাণ ক্ষতি করা সম্ভব সেটা অস্ত্রে জোরেও অনেক সময় সম্ভব হয় না অস্ত্র দিয়ে একজন মুসলিমকে হত্যা করা যায় কিন্তু মিডিয়ার মাধ্যমে দীন ইসলামের বিরুদ্ধে মানুষের মনকে বিষিয়ে তোলা সম্ভব আর এ কারণে যারা মুখের কথা দিয়ে প্রোপাকণ্ডার মাধ্যমে ইসলামের বিরোধিতা করেছে আল্লাহ রসুলসাল্লু আলীসলামের যুগে তাদের কঠোর শাস্তি দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে কিন্তু যারা কথা দিয়ে আল্লাহ রসুলসাল্লিমকে কষ্ট দিয়েছে অপমান করেছে ব্যঙ্গ বিদ্রুপ করেছে তাদেরকে ছাড় দেওয়া হয়নি এই প্রসঙ্গে তার বিখ্যাত গ্রন্থ আলা অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ দুই প্রকারে হতে পারে অস্ত্রের যুদ্ধ এবং কথার যুদ্ধ কথা দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হতে পারে অস্ত্রের যুদ্ধ থেকেও ভয়ঙ্কর আমরা দেখেছি যারা মুখের কথা দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে রসুল্লা সাল্ল আলী হাসলাম তাদেরকে হত্যা করেছেন কিন্তু যারা কেবল অস্ত্র দিয়ে ইসলামের বিরুদ্ধে লড়েছে তাদের কাউকে কাউকে তিনি ক্ষমা করে দিয়েছেন রসুল্লাহ সাল্ল আলী মৃত্যুর পর এই আইন থেকে কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে কথা ও কাজ দুইভাবেই ফিতনা বা অশান্তি ছড়াতে পারে কিন্তু কথার ফিতনা কাজের ফিতনা থেকে বহুগুণ বেশি ভয়ঙ্কর আবার অন্যদিকে কথার মাধ্যমে যে কল্যাণ অর্জিত হয় তা কাজের মাধ্যমে অর্জিত কল্যাণ থেকে অনেক অনেকগুণে বেশি এটা প্রমাণিত যে আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে কথা দিয়ে যুদ্ধ করা অধিকতর নিকৃষ্ট অপরাধ দিনকে ধ্বংস করে দেওয়ার জন্য যত প্রচেষ্টা আছে সেগুলোর মধ্যে এটি সবচেয়ে আজকের আমরা এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামী পর্বে আলোচনা করা হবে গণিমতের বিধান যুদ্ধবন্দীদের সাথে মুসলিমদের আচরণ এবং বদরযুদ্ধের প্রভাব ও প্রতিক্রিয়া নিয়ে ফেসবুক পেজ ডব ফেসবুক ডট কম স্ল্যাশ রেইনডিয়া ইউটিউব চ্যানেল ডব্লু ডবল কম স্ল্যাশ রেইন ড্রবস wwwyoutubecom raindropsmedia.org 2 1 5